रंग कत कार्यकिन मोमिन बंद के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় নেটওয়ার্কিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম আরহাম দূরের এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা বা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন আমাদের সাথে আছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আল্লাহর আজীবন রাখেন মরণেও রাখেন জীবনেও রাখেন আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে জুলুমাত থেকে বের করে নূরের পথে যেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে নিয়ে যান অন্ধকার থেকে যেন আলোর পথ আল্লাহ দেখান আর এই কোরআনের মাধ্যমে যেন আল্লাহ রবাহ আলামিন আমাদের সবাইকে জান্নাত মেহমান বানান আমিন আলামিন। সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমাদের আলোচনা চলছে সুর আসাহ থেকে আমরা সুর আসার বাস নম্বর টোয়েন্টি থেকে আমাদের আলোচনা করব শাহ বাস নম্বর টোয়েন্টি এর কিছু বাকায়া কিছু রিমেইনিং আপনাদের সামনে আমি তুলে ধরবো এরপরে টোয়েন্টি সিক্সে চলে যাব, আগে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করি রহ্মিউ হিয় দিয়ম সু নদী নবলি কম ওই খু عظيما يريد الله ভালো يخفف عنكم আর আল্লাহ চান তোমাদের জন্য সবকিছু বর্ণনা করবেন আর তোমাদেরকে ওই পথ দেখাবেন যেই পথ আল্লাহ এর আগের মানুষদেরকে দেখিয়েছিলেন আর আল্লাহ চান তোমাদের তওবাকে কবুল করবেন যখন ভুল করে বসো নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন আল্লাহআলা হাকিম হেকমত আল্লাহ আর আল্লাহ চান তোমাদের তবা কবুল করতে আর যারা খাহে সাথে নবসা আাদের নবসের অনুসরণ করে তারা চায় যে তোমরা ধ্বংস হয়ে যাও আল্লাহ সুবাহ তোমাদের জন্য সহজ করতে চান আর আল্লাহ ভালো করেই জানেন যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবাহন হাত আয়লা আগের যেই হুকুম হকামগুলো দিয়েছেন কাদেরকে বিবাহ করা যাবে আর কাদেরকে বিয়ে করা যাবে না কেন আল্লাহ হুকুম হাকাম দিয়েছেন বিবাহের আগে মানুষের সাথে সম্পর্ক করা যাবে না কেন যাবে না সেই সম্পর্কে আল্লাহ সু হায়ানা হওয়া তাহলে এখানে বলছেন আর আল্লাহ বলছেন তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতে চাই। আর শয়তান তোমাদেরকে অন্য পথে নিয়ে যেতে চায় এজন্য জন্য শয়তান তোমাদেরকে এগুলো অসভা দেয় এটা হলো সামারি আগের এপিসোডে আমরা শুরু করেছিলাম লাভ বিফোর ম্যারিজ এটাকে কেন ইসলাম হারাম করেছে আর লাভ বিফোর ম্যারিজের কোনো বেনিফিট আসলে আছে কিনা। অনেক ভাইরা বোনরা তারা যুক্তি দেন যার সঙ্গে আমার সারা জীবন কাটবে তাকে যদি আমি আগের থেকে একটু না জানি না বুঝি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে কি না এটা যদি আমরা না করি তাহলে তো হবে কি করে এটা একটা অস্পশার মতো এটা কাজ করে এবং এই কারণে অনেকেই এই পথে হাঁটে এবং শেষ পর্যন্ত এটাতে কোনো কিন্তু কোনো লাভ হয় না বরং লাভ ম্যারিজ যেগুলো হয় আমার নিজের এক্সপিরিয়েন্স হল আমি এর অনেক বিষয় ডিল করি যারা গেটিং ম্যারিড আফটার লাভ হ্যাভিং নোয়িং ওয়ান অ্যান্ড এর প্রায় নাইনটি পারসেন্ট ম্যারিজ ব্রোকেন উইদিন ফাইভ ইয়ার্স টাইম বছরের মধ্যে প্রায় নব্বই বিয়ে শাদি ভেঙ্গে যায় বাকি দশ পারসেন্ট খুব কষ্ট করে তারা কন্টিনিউ করে কারণটা কি কারণ হলো এটা বিয়ে সাদী হয়ে যাওয়ার পরে আগে যেমন বিয়ের আগে আপনি খুব স্মার্ট থাকতেন সুন্দর ড্রেস পরতেন আপনি পারফিউম দিয়ে স্প্রে দিয়ে একটা মেয়ের সঙ্গে গিয়ে দেখা করতেন একটা মেয়ে খুব সুন্দর করে আপনি মেকআপ করে গিয়ে একটা পুরুষকে অ্যাট্রাক্ট করতেন এটা তো দৈনিক করা যায় না আপনার স্ত্রী তখন জানতো না যে আপনার মোজাতে প্রচণ্ড দুর্গন্ধ হয় আপনি ঠিকমতো গোসল করেন না আপনার সঙ্গে থাকা যায় না ঘুমানো যায় না আর স্ত্রী দেখতে এত সুন্দর আপনার কাছে মনে হয়েছে এখন দেখেন এত সুন্দর না ছয় মাস চলে গেলে তো ওই সৌন্দর্য শেষ এরপরে কি হয় বিয়ে হয়ে যাওয়ার পরে শয়তান চায় আগে যেমন সন্তান চাইছিল আপনারা দুজন একজন আর একজনকে বিয়ের আগে ভালোবাসেন এখন বিয়ে হয়ে যাওয়ার পরে শয়তান চাই যে ভেঙে যাক শয়তান এসে আপনাদের মনে অশ্বশা দিয়ে দিবে কী বলবে শয়তান স্বামীর মনে দিবে যে আমার মনে হয় আমার স্ত্রী সে যেমন আমার সঙ্গে একা একা এসে বিয়ের আগে সাক্ষাৎ করতো ও মনে হয় আরও অনেক ছেলের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতো তা না হলে তার মোবাইল ফোনের মধ্যে তার চাচাতো ভাইয়ের নাম্বার পাওয়া গেল কেন ইউনিভার্সিটিতে তার সঙ্গে ক্লাসমেট ছিল তার নাম্বারও পাওয়া গেছে ওদিকে আপনি অফিসের কাজে বাহিরে আসেন আসতে কোনো কারণে দেরি হয়েছে তখন স্ত্রীর মনে এসে শয়তান দিয়ে দিবে যে তোমার স্বামী বিয়ের আগে যেমনভাবে তোমার সঙ্গে এসে দেখা সাক্ষাৎ করত। সে সম্ভবত আরও অন্য মেয়েদের সঙ্গে গিয়েও দেখা করত। তুমি তার মোবাইল ফোন চেক করে দেখো ওখানে আরও অন্য মেয়েদের নাম্বার আছে এবং তার চাচা তো বোন খালা বোন আত্মীয় ক্লাসমেট তাদের নাম্বার অনেকের আছে তাহলে তার মনে হয় এরকম কোনো সম্পর্ক আরও কারো সাথে মনে আসছে সেই জন্যই সে রাত্রে বাসায় আসতে দেরি করে আপনি সারা দিন কষ্ট করে অফিসের বিভিন্ন ঝামেলা পোহায় বসের বকাবকি শুনে টায়ার্ড হয়ে বাসায় আসবেন সেই দেখবেন যে আপনার স্ত্রীর মেজাজ তিরিক্ষী তখন আপনারও মেজাজ তিরিক্ষী এখন কি হবে এখন শুরু হয়ে যাবে আপনাদের দুজনের ঝগড়াঝাঁটি আপনারা যারা প্রেম প্রীতি করে বিয়ে করেছেন মানুষ এখন দেখবে যে না আপনারা দুজন মারামারি করতেছেন ধরাধরি করতেছেন বকাবকি করতেছেন ধাক্কাধাক্কি করতেছে ঠিক এরকমই হয় আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে জানি এই ছোটো খাটো বিষয় নিয়ে তারা এখন বিয়ে ভেঙে ফেলেছে অসুবিধা হয়ে গেছে বরং দেখেন যদি আপনি বিয়ের আগে প্রেমটা না করতেন এক নম্বরে আল্লাহ আপনাকে বরকত দিত আপনাকে আল্লাহ ভালো বউ মিলাত আর তৈবা তুলে তৈন আল্লাহ বলেছেন যারা পবিত্র ছেলে তাদের জন্য পবিত্র মেয়ে যারা পবিত্র মেয়ে তাদের জন্য পবিত্র ছেলে এটা আল্লাহর নিয়ম আল্লাহ বরকত দিতেন দুই নম্বরে হলো এরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতো না এরকম সন্দেহ হওয়ার সম্ভাবনা সেখানে থাকতো না আর এই সম্ভাবনা না থাকার কারণেই মূলত আল্লা সফুয়া আল আর মেহরবানিতে আপনারা ভালো থাকতে পারতেন কিন্তু যারা আমরা বিয়ের আগে এরকম লাভ করেছে তারা লস করেছে ওই যে এল ও ভিই অনেকে বলে থাকে লস অফ ভ্যালুয়েবল এনার্জি লাভের অ্যাব্রিভিয়েশন অনেকে বলে এল ও ভিই লস অফ ভ্যালুয়েবল এনার্জি এটা সুন্দর অ্যাব্রিভিয়েশন অবশ্য এটাই কিন্তু হচ্ছে আর এটা হওয়ার কারণে সমাজে কিন্তু শান্তি হচ্ছে না বরং অশান্তি বাড়তেছে আপনি বরং ওই লাভ ওই ভালোবাসায় আপনি সব পাবেন যে ভালোবাসা আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন আফটার ম্যারিজ লাভ আফটার ম্যারিজ is rewarding from Allah Allah subhanahu wa ta'ala apnake er jonno sawab diben Allah subhanahu wa ta'ala er jonno apnake reward diben amar bhai era amar bonera jeno eta khub important kotha eta khub guruttopurno kotha amra jeno ei bishoy ta ke shobai khyal rakhi ar Allah subhanahu wa ta'ala ei Allah তারা হয়েছিলেন। তোমাদেরকেও সেই আল্লাহর প্রিয়পাত্র হওয়ার পথ আল্লাহ রব আলামিন দেখাতে চান আর আল্লাহ তোমাদের তবাকে কবুল করতে চান যদি কেউ ভুলিয়ে কোনো সময় কিছু করে আল্লাহর কাছে তবা করে একদম তুমি এটাকে পাকসাপ হয়ে যাও বলবেন যে হুজুর আমি ওয়াদা করেছিলাম অমুক মেয়েকে বিয়েই করব। এখন না করে পারে কি করে ওয়াদা রাখা তো ফরজ এই ওয়াদা আপনার ভাঙ্গা ফরজ হবে যদি গোপনে গোপনে করে থাকেন করেছেন কেন আপনি করতে কে বলছে আপনাকে এরকম ওয়াদা এই হুকুম বর্ণনা করার মধ্যে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের টার্গেট হলো যে আল্লাহ তোমাদের তবাকে কবুল করবেন আর সমাজের মধ্যে কিছু আছে, মানুষের মধ্যেও হয় জিনের মধ্যেও হয় আপনার বন্ধু সে যে শয়তান হয়ে আপনার কাছে আসে আপনি বুঝবেন না যারা খাহে সাথে নপসানির অনুসরণ করে যারা ডিজায়ার কে ফলো করে চলে শয়তানকে ফলো করে চলে তারা কি চায় একদম তোমরা ঝুঁকে পড়ো বেশি করে আর অধপতনের অতল তলে চলিয়ে যাও এটা তারা চায় অধপতনের অতল তলে তলিয়ে যেন আপনারা যান সেজন্য চায় এটা যেন যাদের চরিত্র খারাপ হয়ে গেছে তারা চায় অন্য সবার চরিত্র খারাপ হয়ে যাক কোনো টিচারের চরিত্র যদি খারাপ থাকে সে চাইবে ছেলে মেয়েদের চরিত্র খারাপ হোক এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো কোন টিচারকে দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি আমার ভাইয়েরা ওই গল্পের কথা নিশ্চয়ই আপনার মনে আছে একবার এক শ্রীগাল এক ফক্স সে মুরগি চুরি করতে গিয়ে বাড়িওয়ালা তাকে ধরে ফেলে শেষ পর্যন্ত ছাড়ায় যায় কিন্তু বাড়িওয়ালা তার লেসটা কেটে রেখে দেয় পরবর্তীতে এই শিয়াল এসে কি করেছিল এই প্রসঙ্গ আপনাদেরকে আমি বলবো তবে এর মধ্যে আমাদের সময় হয়ে গেল একটু বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে গল্পটা আপনাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন টেলিভিশনের পর্দার সামনে থেকে চলে গেলে তো গল্প শুনতে পারবেন না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 মনোনীত দিন হলো ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে হাসান তিনি शाहिदुल्ला खान मदन डर हाफिज एजाम जहांगीराम दायित পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গল্প বলছিলাম শিয়ালের গল্প আর এই গল্পের মরাল হলো এটা যাদের চরিত্র খারাপ হয়ে যায় তারা চাইবে আপনার চরিত্রটাও যেন খারাপ হয় जरा बीड़ी खाए चाहिए खर हो जागारेट खाएं चाहिए अपनीटोर शुरी धरते गड़ीवाल हाथे पड़े जाए को से जोर साड़ा आसलो कड़ीवला तर लेसा केटे रेखे ले बुड़ो श्याल और बुड़ो दे तो बुद्धिओ बे बने घरे घुरे घूम घूर चिंता करल जाए जेहेतु लेज काटा गे सब शेज कमने काटा जाए তো শেয়াল সমাবেশ একটা ডাকল বুড়ো যেহেতু ডাকছে সবাই তো জুয়নরা আসবে স্বাভাবিক সবাই আসলো আসার পরে এক বিশাল বক্তৃতা দিল বুড়ো শেয়াল বলল ও দা ফক্সেস তোমাদেরকে একটা কথা বলি তোমরা নিশ্চয়ই একমত হবা দেখো আমরা সবাই মুরগি চুরি করতে যাই আমরা কত কিছু করতে যাই আমাদের শরীরে সব অঙ্গ ঠিক আছে কিন্তু লেসটা আমাদের বড় অসুবিধার মধ্যে পেলে লেজের কারণে আমরা অনেক সময় লেজে গোবর লেগে যাই লেজে ময়লা লেগে যায় পানি লেগে যায় কি মুরগি চুরি করতে গেলে হয়তো বাড়িওয়ালা তোমাকে রেখেও দিতে পারে কাজেই যদি মুক্তি চাও যদি নাজাদ চাও যদি ভালো চাও তাহলে ও দা ফক্স ও হলেরা তোমাদের সবার লেজ কেটে ফেল সবাই বললো স্যার ঠিকই বলেছেন আপনি লেজ আমাদের খুব সমস্যা ফেলে দেখি আপনার লেজ দেখি না এই আপনি চাইছেন যে আমাদেরও লেজ চলে যাক না তা হবে না আপনি যেটা হারাইছেন ওটা আমরা হারাইতে হবে তা হবে না আপনার বান্ধবী তার সতীত্ব হারাইছে হারান, আপনার বন্ধু তার পবিত্রতা হারিয়েছে। চাই যেন যে সমস্ত বান্ধবের দোষর হয়ে আপনার কাছে আসে তাদের চরিত্রকে তারা জলাঞ্জলি দিয়েছে তাদের চরিত্রকে তারা নষ্ট করেছে তাদের চরিত্র তারা মাঠে ঘাটে তারা খেয়ানত করে দিয়েছে এরকম বন্ধু বান্ধবের কথা আপনারা শুনবেন না এই জন্য আল্লাহ সুবাহ সুন্দর করে বলেছেন যারা আফসানির অনুসরণ করে চলে যারা নিজেরা নষ্ট হয়ে গিয়েছে তারা সবাই চায় আপনি আমি যেন নষ্ট হয়ে যাই ইবলিস আমাদের ব্যাপারে কেন এত খ্যাপা আপনি জানেন ইবলিসের কিন্তু আমাদের ব্যাপারে কোনো দয়া মায়া নাই দেখেন ইবলিস বললো কি ता चैलें दुनिया चार दिखे तकाले देखें शयतान चाले मन अक्षरे अक्षरे पालन हईते আর শয়তান একা যেহেতু পেরে ওঠে না জিনের মধ্যে থেকে তার কিছু দোষর লাগাইছে আর মানুষের মধ্যে থেকে তার কিছু সঙ্গী সাথীদেরকে লাগাইছে শয়তান হলো তারা যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় খারাপ বুদ্ধি দেয় কুট বুদ্ধি দেয় এটা জিনের মধ্য থেকে হতে পারে আপনার মাইন্ডে দিয়ে দেয় অথবা মানুষের মধ্য থেকে হতে পারে। মানুষ আপনার বন্ধু হয়ে আসে তারা আপনার শত্রু তারা আপনার কারণ তারা যারা নিজেরা নিজেদের চরিত্রকে হারিয়েছে তারা চায় আপনি আমি যেন চরিত্রকে হারিয়ে ফেলি আনফর্চুনেটলি পৃথিবীর অনেক দেশে দেশে দেখা যায় এরকম চরিত্রহীন মানুষ তারা ক্ষমতার মালিক হয়ে যায় আর পুরো জাতিকে চরিত্রহীন করার জন্য যা যা তারা নিজেরা ধ্বংস হয় কে উৎসাহিত করে দেয় মিক্স স্কুলের ব্যবস্থা করে দেয় জোর করে খারাপ পথে মানুষদেরকে তারা বিভিন্ন লোভ লালসা দিয়ে এরপরে মানুষদেরকে তারা পরাভূত করে শয়তান যেমন ভাবে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জ তারা বাস্তবায়ন করে জেন আল্লাহ রবীন্দিন আমাদেরকে বলেছেন শয়তান এবং শয়তানের অনুসরণ যারা করে তাদেরকে আমরা ফলো করব না হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে হও হান্ড্রেড ইসলামের মধ্যে এন্টায়ারলি ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো তয়তানের পদঙ্ক অনুসরণ করো শয়তানের ফুট স্টেপস অনুসরণ করো না কেন দুশ্মন প্রকাশ্য দুঃখ আমাদের সমাজে যারা তাদের চরিত্রকে হারিয়েছে যারা তাদের চরিত্রকে লুজ করে ফেলেছে তাদেরকে আপনি কোনো সময় বন্ধু বানাবেন না a man is known by the company he keeps আপনি যদি মনে করেন আপনার এক বন্ধু তার চরিত্র হয়ে গেছে চেষ্টা করেন তা চরিত্র ভালো বানাইতে পারেন ভালো বন্ধু হলো আপনি কেনবেন তার থেকে আর না হয় তার কাছে গেলে অন্তত সুগ্রাণ আপনি পাবেন আপনার কোন লস নাই আর খারাপ বন্ধু হলো কানা ওই ব্যক্তির মতো যে আপনার হাপড় দিয়ে ব্ল্যাক স্মিথ যারা কামার যারা আপনার আগুনের মধ্যে যারা ফু দিতেছে কয়লার মধ্যে যখন ফু দেওয়া হয় তার মধ্যে আয়রন দিয়ে লোহা দিয়ে লোহার মরিচাকে সরানো হয় রাজকে যখন সরাই ফেলা হয় তখন কি হয় ওই কয়লার মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় আপনি তার কাছে গেলে ওই কয়লার দুর্গন্ধ পাবেন আর কয়লা দুর্গন্ধ যদি না পান তাহলে ওখান থেকে আগুন এসে লেগে আপনার জামা কাপড় পোড়ায় ফেলবে আর তা না হলে কি হবে আপনি তার দিকে তাকালে আপনার মনটা খারাপ হবে যে এটা কি হইতেছে এখানে দেখেন রসুল্লাহ সাল্লিহিবাসাল্লাম কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন আপনার বন্ধু হবে তারা যাদের চরিত্র ভালো যারা এরকম আপনার বিভিন্ন ভাবে তাদের চরিত্রকে নষ্ট করে নাই যারা নামাজি যারা আমানতদার যারা ভালো মানুষ তারা হবে আপনার বন্ধু আপনার বান্ধবী হবে তারা যারা এরকম নামাজি যারা এরকম হেজাবি যারা সুন্দর করে চলে ইসলামকে মানে নিজের চরিত্রকে হেফাজত করে নিজের মডেস্টিকে গার্ড করে সেরকম মেয়েরা আপনার বান্ধবী হবে এজন্য। बंधु बान्धव ग्रहण करते हैं तुम्हारे खराब बारा तुम बीरा चाय, चाय? तुम्हें झुके पड़ो झुके पड़े की क्षतिग्रस्त हो जाए तुम्हरा क्षतर पथे चले जाओ আর অধপতনের অতল তলে তোমরা তলিয়ে যাও সেটা তারা চায় তো আল্লাহ এজন্য আল্লাহ রান্না দিন ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ গার্ডিয়ান হলেন আল্লাহ প্রোটেক্টর হলেন আল্লাহ পেট্রন হলেন আল্লাহ অমানিসা থেকে আলোর পথে নিয়ে যায় কাফারু আলিয়া ও হোম তগুদ বিপদগামী কাফেরদের বন্ধু হল তগুদ ইমান আর তারা তাদেরকে আলোর মধ্যে থেকে অন্ধকারে নিয়ে যায় আর সবাই জাহান্নামি বন্ধুরাও জাহান্নামি আপনিও জাহান নামি হয়ে যাবেন এই পথে চললে কাজেই ভালো বন্ধু ধরি আমরা আর আল্লাহকে আমাদের বন্ধু বানা চরিত্রকে ভালো রাখি আল্লাহ যেন আমাদের চরিত্রগুলোকে প্রোটেক্ট করেন সুন্দর চরিত্র যেন ফুলের মতন পবিত্র চরিত্র আল্লাহ সুহান হুয়া তাল আমাদের সবাইকে দান করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু फिल्टार कर पानी विशुद्धिस रक्त विशुद्ध है कष्ट टिका किशुद्ध पवित्र कुरने अनेक बार एक এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ কোড বি ওয়ান টি এই জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো account number জিরো ডবল ওয়ান account number থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট টাকা ট্রান্সফারের জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন